আমি শুধু একটি বিষয় আলোচনা করবো যেটা আমাকে পয়েন্ট দেওয়া হয়েছে সেটা হলো আমি সুননাথ সম্পর্কে বা সুন সম্পর্কে আপনাদেরকে একটা কথা বলবো সেটা হচ্ছে এই বলতে আমরা কি বুঝি কারণ আমরা অনেকেই জানি সুন কি জিনিস এবং সুনাতের আমাদের এই পরিভাষার মধ্যে মিসকনসেপ্ট হওয়ার কারণে আমরা শূন্য আসলে বুঝতে পারি নাই প্রথমে আমরা সুনত বলতে মনে করেছি ফরজ সরা আগে ফজরের আগে জোহরের আগে তারপরে আসরের পর মানে আসরের আগে অথবা মাগরিবের পরে অথবা এসার পরে যে সুনত আদায় করা হয় আমরা অনেকে মনে করছি এটা হচ্ছে সুনত যেমন মেসোয়াকা সুন এগুলো আমরা জানি না মেসোয়াক করা সুন তারপর আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে বাথায় টুকি দেওয়া সুন্নত দেওয়া সুন্নত ইত্যাদি ইত্যাদি মানে আমরা বুঝেছি সেটা হচ্ছে এই জিনিসগুলো হচ্ছে সুন্নত এইটাকে আমরা কি সুন্নতের ধারণাটা এটা আসুন এবার আসি ফকিগণ সুন্নাতের একটা সংজ্ঞা দিয়েছেন উসুল মধ্যে উসুলে যারা তারা সুননাথের একটা সংজ্ঞা দিয়েছেন দিনের মধ্যে যারা আকিদার উপর লিখেছেন আকিদের উপর যারা আলোচনা করেছেন তারা শূন্যতের একটা সংজ্ঞা দিয়েছেন শূন্য একটা পরিচয় দিয়েছেন উদ্দিনের মধ্যে যারা আলোচনা করেছেন তারা শূন্যতের একটা সংজ্ঞা দিয়েছেন ফলে গণ হাদিসের মধ্যে শূন্যতের একটা পরিচয় দিয়েছেন আহলুসি রাজা সীর কিতাব লিখেছেন রবি সাল্লাহ জীবনের উপর যারা কিতাব লিখেছেন তারা রবিশলের শূন্যতির উপর একটা সংজ্ঞা দিয়েছেন একটা পরিচয় দিয়েছেন শূন্যতের একটা সংজ্ঞা দিয়েছেন যদি আমাদের হাতে সময় থাকে জানিনা এতটুকু পর্যন্ত সময় আমাদের খোলা হবে কিনা প্রথম হচ্ছে আসুন ফকিগঞ্জ সুন্নতের যে সংজ্ঞা দিয়েছেন কে মধ্যে হানফি অটি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 তারপরে তিনি বলেছেন এটাকে শূন্যা এটা কি বলেন শূন্য তিমু আকাদা সুনানুল হুদা সুনানু হুদার পরিচয় কি তিনি সোনানুদার পরিচয়ের মধ্যে তিনি উল্লেখ করেন বলেন যে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 যে পর্যালোচনা করা হয় তাকে বিষয়ের লোক মানে মধ্যে সেটা হলো মানে অন্য যা কিছু রয়েছে নবী সালামের কাছ থেকে পাওয়া গিয়েছে কোরআন সারা রাসুল উল্লামের কাছ থেকে যা এসেছে না এই বিষয় নিয়ে তারা এখানে আলোচনা করে নি বন্ধুগণদিন আকিদার বিষয়গুলো নিয়ে যারা আলোচনা করেছেন তারা সুনের যে সংজ্ঞা দিয়েছেন সেই সংজ্ঞা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 আপনি এতক্ষণ পর্যন্ত ফকিরাজি বলতেছেন সুন্না করলে সহ আছে না করলে গুনা হবে না বা না করলে গুণা হবে এর সাথে এই মিলে আছে কিনা এই সংখ্যার মিলে আছে কিনা দেখেন আবু রহমানের কাছ থেকে আমরা পরিপূর্ণ ইসলামটাকে পেয়েছি সুতরাং এই পরিপূর্ণ ইসলামটাই নবী সালের সুন্নার মধ্যে রয়েছে সুনার বাহিরে কোন জিনিস আমরা নবী সাল্লা সাল্লামের কাছ থেকে পাই নেই ইসলামের মধ্যেও নেই আছে কিনা তিনি উল্লেখ করেন তিনি বলেন শেখুল ইসলাম ইসলাম সুন্না হচ্ছে আল্লা রবুর আলমিনের সেই শরীয়ত যেই শরীয়তটা আল্লাহ রব্বুর আলমিন দিনের ব্যাপারে ব্যবর্তন করেছেন যেটা আল্লাহ এবং তার রাসুল আমাদেরকে অনুমোদন দিয়েছেন এটা হচ্ছে মূলত সুন্না এটা হচ্ছে সুন্না